মৃত্যু এমন এক বাস্তবতা যার থেকে কেউ পালায়ন করতে পারবে না প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর সাদা সাধন করতে হবে আল্লাহ পবিত্র কালামে মজিদে ইরসাদ করেন প্রতিটি প্রাণী মৃত্যুর সাদা সাধন করবে আপনি বলে দিন মৃত্যু যার থেকে তোমরা পালন করছো সে অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই যদিও তোমরা সূর্য দুর্গ অবস্থান করো লিকুলি প্রত্যেকটি জাতিরই মৃত্যুর জন্য একটি নির্ধারিত সময় রয়েছে যখন সেই নির্ধারিত সময় চলে আসে তখন তার থেকে এক মুহূর্ত আগপিছ করা হয় না এই ক্ষণস্থায়ী পৃথিবী যাকে নিয়ে তোমরা স্বপ্ন দেখছো এই স্বপ্নের পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে কিয়ামতের সময় যখন বলতে হবে তখন আল্লাহ সুবাহা নিজের দায়িত্বপ্রাপ্ত ফিরেস্তাকে সিংহায় ফুটকার দেওয়ার আদেশ দিবেন অতপর ফেরেস্তা সিংহায় ফুট দিবেন। ফলে পৃথিবী ও পাহাড় শুভ উত্তোলিত হবে চুম্ব বিচূর্ণ হয়ে যাবে আকাশ ফেটে টুকরো টুকরো হয়ে যাবে এবং নক্ষত্র সমূহ ঝরে পড়বে সূর্য তার কিরণ হারিয়ে ফেলবে উত্তাল করে তোলা হবে সেদিন কিয়ামতের ভূমিকম্প সকলেই বরণ করবে আল্লাহ মরুহকার प्रगल्पन एक भयंकर बेपार देख प्रत्येक स्तन दानकारिणी आपन दुध्धपोष शिशु के भूले जाएंग प्रत्येक गर्भधारिणी तर गर्भपात कर फिर तुम्हें देखे मानुष के पागल मत आसने वाला पागल नय तल्लाह आजाई है فإذا نفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكّت دكّة واحدة وتفور جن sinks فوتياهبتي 1 আর জমিন ওপর বোধমালাকে উত্তোলিত করা হবে এবং মাত্র একটি আঘাতে এগুলো চূর্ণ হয়ে যাবে যখন আসমান বিদীর্ণ হবে আসমান ফেটে টুকরো হয়ে যাবে আর যখন লক্ষত্রগুলো ঝরে পড়বে আর যখন সমুদ্রগুলোকে উত্তাল করে তোলা হবে আর যখন খবর গুলোকে উন্মোচিত করা হবে তখন প্রত্যেকেই জানতে পারবে সে আগে কি পাঠিয়েছে এবং পরে কি পাঠিয়েছে সেদিন কিয়ামতের ভয়াবহতায় আল্লাহ ব্যতীত প্রতিটি প্রাণ ওই প্রাণ হারাবে পবিত্র কালামেদিন আল্লাহ হয়ে যাবে জমিনের উপর যা কিছু রয়েছে সবই ধ্বংস হয়ে যাবে আর শুধুমাত্র মহামহিম ও মহানুভব আল্লাহ সুভান হুয়ার ইলে বর্ণিত হয়েছে যখন ইসিলাম সিংহায় সুৎকার দিবেন তখন সকলেই মরে যাবে মালাকুল মৌদ মৃত্যুর ফিরেস্তায় এসে আল্লাহ তালাকে বলবে হে আল্লাহ সকলেই মরে গেছে मृत्यु फिर मालकुल माउद बोल प्रभु मरे गे अल्लाह तला जिज्ञासा कर बाकी বলবে এখন আমি বাকি আছি তখন আল্লাহ তো আরীদের কেউ মরতে হবে তারাও মরে যাবে আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন এখন কে বাকি আছে আলহি সাল সালাম বলবেন হে আমার লব এখন আপনি বাকি আছেন এবং আমি বাকি আছি তখন আল্লাহ তালা আজরাইল আলহি সাল সালামকে বলবেন তুমি তো আমার মাকলেও সুতরাং তুমিও মরে যাও তিনি তাৎক্ষণাত যাবেন এবং শুধুমাত্র আল্লাহ তালাই বাকি থাকবেন অতপর আল্লাহ সুভান হওয়া তারা জমিনকে ভাজ করে ফেলবেন এবং তিনি তিন বার বলবেন আনাল চব্বার আনাল চব্বার আনাল চব্বার আমি প্রতাপশালী আমি প্রতাপশালী আমি প্রতাপশালী অতপর তিনি তিন বার জিজ্ঞাসা করবেন লিমানিল মুলকুলিমানিল মুলকুলিমানিল মুলকুল आजकल राज आजकल सार्वभौमत कान आजकल आधिपत्य का जवाब देर मतो क्यों ही थक आर उत्तर दिवन आजकल राजतव आजकर सार्वभौमत आजकर आधिपत्य परक्रमशाली एकम्र आश्रम তো অপরের খাদির হয়েছে আমি অহংকারী দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় দুনিয়ার প্রতাপশালীরা কোথায় দুনিয়ার অহংকারীরা কোথায় তখন আল্লাহ তালা তিনি তিনবার উত্তর দিবেন আজকের সার্বভৌমত্ব আজকের রাজত্ব আজকের আধিপত্য প্রতাপশালী একমাত্র আল্লাহ